দুই সালের তথ্য সমাজ তথ্যসমাজ বিষয়ক বিশ্ব সম্মেলন টিউনিস প্রতিশ্রুতি তথ্য সমাজের জন্য টিউনিস কর্মসূচি ডাব্লিউএসআইএস টিউনিস বক্তিতা ইংরেজি অনুবাদ্য ফ্রান্সিস মুগুয়েট ভিডিও পাঁচ মিনিট